নারজ্জী মহারাজ একই বলে সাধু সঙ্গ লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা অনেকে মনে করেন এটা একটা জাস্ট ফিলসফি হ্যাঁ বলতে হয় এটা বলেছি তা নয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা প্র্যাকটিক্যালি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি দিলে বোঝা যাবে ভালো তাহলে আর কখনোই গল্প মনে হবে না এইটা আর একটা পার্থক্য প্রমাণ আমি দিয়ে দিই তাহলে তাহলে বোঝা যাবে খুব ভালো লব মানে হল একটা সেকেন্ড ওয়ান সেকেন্ড এটাকে এগারো ভাগ করতে হবে এগারো ভাগ করে একটা পার্টকে বলা হয় লব ওয়ান সেকেন্ড ডিভাইডেড বাই ইলেভেন তাতে যা ফ্র্যাক যে সময়টুকু আসবে তার নাম হল লব দ্যাট মাছ টাইম ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গিভ ইউ ডাইরেক্ট রিয়েলাইজেশন অ্যাবাউট সুপ্রিম লড ইফ ইউ আর গোয়িং টু গেট অ্যাকচুয়াল সাধুসঙ্গ যদি বাস্তবিক সাধু সাধুসংঘ আপনি লাভ করেন তাহলে ওই যে লবমাত্র সাধুসংঘ ওটা আপনার মোর দ্যান সাফিসিয়ান্ট সাফিসিয়েন্ট বলে ভুল হবে সে আপনাকে ডাইরেক্ট এমন অনুভব দেবে ভগবানের কাছে খিঁচে নিয়ে যাবে একটা উদাহরণ দিলে বুঝে যাবেন অনেকেই হয়তো জানেন এখানে গৌরী বৈষ্ণব সংখ্যা কত সেখানে ছিল ভক্তিবিনো ঠাকুর জৈব ধর্মগ্রন্থেতে লিখেছেন যার নাম পরবর্তীকালে বৈষ্ণব দাস হয়েছিল তিনি পূর্বে বারাণসীতে একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন এটা বলছেন যে কি বলছিলাম বলে গেল হ্যাঁ তিনি একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন প্রকাণ্ড পণ্ডিত বেদ বেদান্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি অধ্যায়ন অধ্যাপনা করে আর কুটিচক বহুদগ হংস পরমংস ইত্যাদি স্টেজ এগুলো আগের স্টেজগুলো অতিক্রম করে তাদের সম্প্রদায়ের নিরূপিত একজন পরমংসছে তাদের সম্প্রদায় নিরূপিত আমরা পরমংস বলবো না কেন বলবো না এটা হিংসা নয় আমাদের পরমহংসের ডেফিনেশান শাস্ত্র অনুযায়ী পরমংস কাকে বল এক্স্যাক্ট আমরা নিমে নিয়মের বাইরে যেতে পারবো না আমাদের হাত পা বাঁধা আমরা স্বেচ্ছাচারিতা করতে পারি কোনো একটা কথা লাগাম ছাড়া বলে দিলাম সেটা শাস্ত নিয়ে হবে না সেখানে বলছেন তিনি যখন ওই একটা অবস্থায় রয়েছেন বহু বহু ছাত্রকে তিনি পড়ান হঠাৎ একদিন তিনি খেয়াল করলেন বারাণসীতে আপনি গেছেন কি বারাণসী যদি গিয়ে থাকেন মণিকর্ণিকা ঘাট আদি দেখবেন যে এখন তো আগেকার পরিস্থিতি অন্যরকম ছিল এখনকার চেঞ্জ হয়ে গেছে অনেক তথাপি বারাণসী পুরনো সিটি পুরনো শহর বলতে বারাণসী তো সেখানে গঙ্গার তীরেতে একটা ছোট্ট কুটিয়ার মধ্যে এইটুকু কুটিয়া ওর মধ্যে বসে ওই যে ব্যক্তি ভজন করছিলেন তাদের সম্প্রদায়ের যা ভজন ব্রহ্মের চিন্তা করছিলেন হঠাৎ দেখলেন ভজন কুটিরের সামনে দিয়ে একজন ব্যক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিহদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বিন্দ এই পদ গান করতে করতে যাচ্ছিল এমনভাবে গান করছেন বোঝা যাচ্ছে যেন গৌর নিত্যানন্দ তাকে দর্শন দিচ্ছেন কখনও চলতে চলতে পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার যাচ্ছেন প্রেমে বিলহ চলতে পারছে না ভালো করে সেই ব্যক্তি কুটিয়ার ভেতর থেকে ভালো করে খেয়াল করলেন এ তো বিরাট কৃতকৃতার্থ হয়েছে এতো দেখছি ভগবত প্রেম জাগরুক হয়েছে বাহ ভালো লাগছে আমার এর সঙ্গে দেখা করা উচিত একটু খুব ভালো অবস্থায় কিন্তু পরক্ষণে নিজের ভেতর লজ্জা হল আরে আমি না মায়াবাদী সম্প্রদায়ের একটা উচ্চস্তরে রয়েছি এত বড়ো একটা পদবী আমি যদি এখন ওই সাধুটার সঙ্গে দেখা করতে যাই কোন বৈষ্ণব সম্প্রদায় আমাকে লোকে কি বলবে এ নিয়ে একটা মায়াবাদী সম্প্রদায় এত বড়ো সাধু বেদান্তি বেদান্তি মানে দাঁত নেই বেদান্তি তাই এখন আমি যদি দেখা করতে যাই তখন লোকে কি বলবে তা ছেঁদো সাধু বলবে আমাকে আমার একটা মর্যাদা আছে আমি মায়াবাদী সম্প্রদায়ের বেদ বেদান্ত জানি এই সমস্ত না এটা ভালো না ভালো হবে না বলে আর নিজেকে চেক করলেন আবার পর না দেখা করা উচিত আর তো এরকম তো আমি দেখি নি জীবনে একবার দেখা হলে ভালো হয় আবার একটু উঠতে যাচ্ছে না শুনতে আবার আবার বসে বলেন না উচিত না বাইরে যদি কেউ দেখে ফেল এইভাবে তার মধ্যে সংকল্প বিকল্প করতে করতে ওই সাধু কীর্তন করতে করতে বারাণসীতে অনেক গলি আছে দেখেছেন ছোটো ছোট গলি সব কোন গলিতে যে ঢুকে গেছে সেই সাধু কীর্তন করতে করতে সে আর বাইরে বেরিয়ে সে সাধুর পরে অনুসন্ধান করলো কিন্তু আর এই সাধুর দেখা পেল না বড় আফসোস করলো আমার অভিমান আমার অভিমান আজকে আমাকে ঠকিয়ে দিল আমার যে ভেতরের যে একটা অভিমান বৃথা অভিমান আমি এত বড় একটা পণ্ডিত বেদান্তি এত বড় অধ্যাপক সবাইকে পড়াই আমি এটা আমার সম্প্রদায়ের পরমংশ তো আমার এই অভিমানটা আজকে আমাকে ঠকিয়ে দিল ওই সাধুটা কোথায় গেল আর তো পাবনা দর্শন আর পেলোই না কিন্তু ছিল সচ্যিদান্দ ভক্তিমেন ঠাকুর বলছেন দেখো এক্সিলেন্সি কোথায় মজাটা ওই যে একটা একটা গেট এইটুকু সেই গেটের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি চলে যায় কতক্ষণ লাগবে সেই সময়টুকু খালি দেখেছিল আর তাকে কীর্তন করতে সেটা তার জীবনে বৃথা হয়নি সেটা তাকে ওই মায়াবাদী সম্প্রদায় বারাণসীতে থাকতে দিল না তাকে দিল না একটা ম্যাগনেটের মধ্যে এক একটা আকর্ষণ হলো তার তাকে টেনে বার করে নিয়ে বারাণসীর বাইরে নিয়ে জেলে গেল নবদ্বীপ ধামে থাকতে পারল না বারাণসী ছেড়ে চলে গেল সেই তাদের ঘাটি বারাণসী মায়াবাদীদের হরিদ্বার বারাণসী এগুলো তো মায়াবাদীর ঘাটি দুর্গ সেখান ছেড়ে চলে গেল নবদ্বীপ ধামে তা বুঝতে পেরেছিল এই চৈতন্য মহাপুর সম্প্রদায় কেন চৈতন্য মহাপুর প্রভাব ছিল তখনও এখন তো আর দেখা যাচ্ছে না এখন বারণসিংগুলো চৈতন্যপুর নাম কেউ জান আবার প্রচারের দরকার কে করে কেউ করে না মঠ একটা রয়েছে কিঞ্চিত মাত্র কিচ্ছু আমি দেখে কাঁদি বেশ দু একবার গেছি দু তিনবার গিয়ে দেখি কিচ্ছু নয় প্রচার বলে কিচ্ছু নীল জিরো কিচ্ছু একটা কোনো লোক আসছে না যে মায়াবাদীর কাছে যে হরিকথা বলবে পরের কথা ওখানেই লোক আসেন কে আমিও অবাক তাহলে এখানে মঠের কী ইউটিলিটি জন্য হয়েছিল মঠগুলো তো এই জন্য হয়েছিল যেখানে আচরণশীল তেজিয়ান সাধুকণ থাকবেন বাইরে সমস্ত লোকরা আসবে তাদের জ্ঞানের ক্ষুধা তারা জানতে চাইবে আমাদের রাস্তা দেখান নাকি আমি নিজেই ব্যবিচার করে বসে থাকবো উনি এসে গালাগাল দেবেন ধর সাহেব আপনি কী বলছেন এই করার জন্যই মটটা করেছে গুরু গুরুবর্গ পুরো উল্টো কিচ্ছু প্রচার নেই কিচ্ছু নেই অবাক খান বারাণসীতে সেই সেখানে তখনও মহাপ্রভুর যে প্রচার হয়েছিল পাঁচশো বছর আগে তার প্রভাবটা তখন ছিল তাকে খিঁচে নিয়ে নিয়েছে তখন পদ্যুন্ন মিশ্র নৃসিংহ তলায় ভজন করতেন পদ্যুন্ন ব্রহ্মচারী পদ্যুন্ন ব্রহ্মচারী পদ্যুন্ন মিশ্র তো পুরীতে যিনি মহাপ্রভুর বলেন বললেন হরিকথা শুনব যেটা এ আমাদের রায় রামানন্দের কাছে পাঠিয়ে আমার কনফিউশন হয়ে গেছে মানে সেখানে বললেন পদ্যুন্ন ব্রহ্মচারী তিনি তখনও ছিলেন প্রকর ছিলেন কোথায় নৃসিংহতলা যে আপনারা নবদ্বীপে ঘুরতে যান ওখানে ভজন করছিলেন নৃসিংহদেবের কাছে তাহলে বেশি দিন না চৈতন্য চৈতন্য প্রভাব জানতেন তখন সেখান থেকে সোজা চলে এলেন নবদ্বীপে নবদ্বীপে এসে সমস্ত সাধু মহলে জিজ্ঞাসা সব জায়গা লোকের কাছে জিজ্ঞাসা আচ্ছা আমি কোথায় গেলে পরমংশ বৈষ্ণবগণের দর্শন পাব সবাই বললো আপনি কাজ করুন নদী গঙ্গা নদী পার হয়ে চলে যান গিয়ে গোদ্রুম ঘামে যান সেখানে দেখবেন সমস্ত বড় বড়ো বৈষ্ণবগণ ভজন করছেন পরমংস সেখানে চলে সেখানে এসে খুঁজতে খুঁজতে পরমংস বাবাজির দর্শন পেলেন পরমংশ বাবাজি দর্শন পেলেন গেলে পরমংশু বাবাজি মহারাজ তাকে করুণা করেছিলেন মন্ত্রদান করেছিলেন শুধু মন্ত্রদান তার স্বরূপের পরিচয় দিয়েছিলেন তার যে নিত্যস্বরূপের পরিচয় সেটাও বলে দিয়েছিলেন বড় আশ্চর্য তাহলে আমার এই কথাটা বলার বক্তব্য কী যে দেখুন খালি গেটের সামনে এইটুকু জায়গা থেকে এখানে যেতে কতক্ষণ সময় লাগে ওইটুকু সময়মাত্র মাত্র দর্শন হয়েছিল ওই সাধুটার সঙ্গে তার জীবনের আর কোনোদিনই দর্শন হয় নাই তথাপি ওই যে একটা ঝলক দর্শন হয়েছিল সেই দর্শনটার এত ক্ষমতা ছিল তাকে খিঁচে টেনে এনে নবদ্বীপে এসে তা মায়াবাদের যে জঞ্জাল ঘুচিয়ে দিল দিয়ে তাকে বৈষ্ণব প্রেমময় বৈষ্ণব আসনে বসিয়ে দিল সে তো মায়াবাদের সম্প্রদায় বিরাট একটা তার পজিশান ছিল সেটা তো আর গ্রাহ্য করলো না সেটা ফেলে দিয়ে চলে এলো হ্যাঁ চুলোয় গেল সেটা এসে এবার এখানে বৈষ্ণব আসনে বসে সে কত ওপরে উঠে গেল তাহলে সবই সম্ভব তাহলে লবমাত্র সাধুর সঙ্গে সর্বশৃদ্ধি হয় এই কথাটা বোঝাবার জন্য এটা বলা হলো নারদজি মহারাজের তো চতুর্ চার মাস সঙ্গ হয়েছে তার কথা আর বলবার কি যখন তিনি চলে গেলেন সাধুগণ তখন তার মনে বড় খারাপ ভাল লাগছে না মানটা যেন কেরাম লাগছে কিন্তু মা তো ছাড়বে না মা তো কিছুতে মা বন্ধনের কারণে গেলেই তো বলবে এই কোকা কোথায় যাচ্ছিস আর ভগবান সেটাও ঘুচিয়ে দিব। মা অতি সকালবেলা অরুণোদয়ের সময় যে ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন সেখানে তিনি গোদহন করবার জন্য যাচ্ছিলেন সেখানে যাওয়ার সময় পথেতে সার সর্প দংশন করে মারা গেলেন হঠাৎ পাথে জঙ্গলের পথ গ্রামের পথ সেখানে যেতে যেতে সাপ তাকে দংশন করল করে সে সাপের দংশন ওইখানেই মারা গেল নারদজি মহারাজ বাচ্চা ছোট পূর্বজন্মের কথা বলছে। বলে আমি খবর পেলাম গাও গ্রামবাসীরা সব হৈচৈ করলো যে তোমার মা মারা গেছে আমার কাছে যখনই ওই খবরটা এলো মা মারা গেছে তখন আমার মনে হল ভগবানের ইচ্ছা ভালোই হয়েছে দেখুন একটা বাচ্চা সে যদি মা চলে যায় কেরম অবস্থা হয় বড় বড় ছেলে পেলে সে চিৎকার করে মা করে চিৎকার করছে আর ওইটুকু বাচ্চা সে তখন তার এমনই জ্ঞান উদয় হয়েছে সে বললো মা গেছে তো ভগবানের ইচ্ছা ভালোই হয়েছে হ্যাঁ এটা তো একটা বন্ধন ছিল একমাত্র বন্ধন ছিল আত্ম কেউ আত্মীয় পরিবার কেউ তো বন্ধন এটা ভগবানের নিশ্চয় করু না একেই বলে তত্ত্বে অনুকম্পা যখনই আমাদের জীবনে কোন রকম বাইরের দৃষ্টিতে বিপর্যয় উপস্থিত হয় যদি সে বাস্তব সাধু হয় তখন তার দর্শন থাকে কি তত্ত্বে অনুকম্পা সুসমিক্ষমান ভঞ্জান এব আত্মকৃত বিপাকম তখন সে এই অবস্থায় চিন্তা করেন নিশ্চয়ই আমি পূর্বে কোনো বাজে কর্ম করেছিলাম তাই জন্য আমার এ অবস্থাটা হচ্ছে অন্য কোনো হয়তো আমি করেছিলাম কোন কর্ম এইটা তারা ভেবে ভগবানের উপর তত্ত্ব অনুকম্পায় প্রতিষ্ঠিত হন কিন্তু সাধারণ অবস্থান একটু যদি সংসারে কিছু চুন থেকে পান ঘষে যে বিজনেসে একটু টাকা লস হয়ে যায় বা ছেলে যদি পরীক্ষায় ফেলে দুধ তার ভগবানের ভোগ দিয়ে কি হবে হ্যাঁ মন্দিরে কি কী হবে গালাগাল দিয়ে দি যেন ভগবানকে ও চাকর রেখেছে ও ঠেকা ঠেকা নিয়েছে ভগবান ওকে চাকরিতে পাস চাকরিতে তাকে ব্যবসা লাভ করিয়ে দেবে ওই তো আমাদের এই জন্য বলে আমাদের উত্তরে যত ভক্ত আছে সব বেশিরভাগ যারা খুব শ্রদ্ধা মহারাজজি ক্যা কথা শোনায়া আ বলবে আর প্রণামিয়ে দেব জোর কর না নিলে ব্যাগে ঢুকিয়ে দেবে কিন্তু তাদের প্রার্থনা কি বলে তাদের প্রার্থনা হলে বলছেন বলছেন जय जगदीशोरे गाना गईबं तर आगे बोलें कष्ट मीटे तनखा सुख सम्पत्ति आए घरका तनका जय जगदी सहारे आगे ओ सबोले ने सुख सम्पत्ति आए घरका कष्ट मीटे तनखा जय जगदी सहारे आरो तुम्हार करब ओटाओं घूलना तारंगे कंडिसन आज পাঁচ টাকার গুজিয়া দিয়ে পাঁচ টাকার বাতাসা দিয়ে পাঁচ লাখ টাকা আমার চাই তবে তো আমি তোমার ভজন না তুমি কিসে ঠাকু আমাদের নৃসিংহতলায় একজন একশো কুড়ি কেজি দুধের পরমাণ্ দিয়েছি আমি বললাম এত দুধের পরমাণ্ড কী হবে নৃসিংহদের তো অনন্ত ব্রহ্মাণ্ডের মা খেদে পারেন পরে জানতে পারলাম সে একশো কুড়ি কেজি দুধের পরমাণ্ন দিয়ে ভগবানকে ভগবানের কাছে ঠেকা আদায় করে নিতেছি তো ভগবান ঠেকা নাও তুমি আমা। ভগবানকে গেলে কিছু উল্টো হয় বলবে মনে নেই অমুক সময় একশো কুড়ি কেজি ভাবে পরমাণ্ দিয়েছিলাম এখন তুমি এরকম অবস্থা এইটা বলবার জন্য সাবধান একশো কুড়ি কেজি পরমাণ্ দিয়েছি আমাদের পয়সা নেই আমরা যা থাকি তাই দিয়ে বলি এই কথা আমাদের বেশি কিছু নেই যা যে খেতে খেলে খাও নাহলে যাও সনাতন তো এই কথা ভগবান বলছে সনাতন তিনি এসব এইসব শাক পাতা দিয়েছ রুটি ফুটি দিয়ে একটু নুন তো দিতে পারের মধ্যে নুন না হলে ভালো লাগে ভগবান সাক্ষাৎ বলছেন সনাতনকে বিগ্রহ বলছে তুমি নুন জোগাড় করে নাও আমার ঠেকা পড়েনি আমি নুন আনতে মথুরা যাবো হ্যাঁ মথুরা পনেরো ষোলো কিলোমিটার আমি হেঁটে সপ্তাহে একবারে যাই আটা ভাটা ভিক্ষা করিনি যাব তোমার নুনের জন্য আমি যাব খেলে খাও নাহলে যাও এই হলো প্রেমের কথা ভগবান ওই খেলো আচ্ছা সনাতন আমি যদি নুন জোগাড় করিনি আর তুমি জোগাড় করলে তুমি করো আমার আবাহ দিয়ে দেবো আমি দিয়ে দেব তুমি নুন যোগার করলে করো আমি দিয়ে দেব তোমাকে তাতে আপত্তি কি কিন্তু আমি ছুটতে পারব না আমার কাজ আছে কাজ মানে ভগবানের সেবা এইগুলো সব প্রেমের রাজ্যের কথা সেই জন্য বলছেন যে এই সব জড়জগতের লোক সংস্থা একটা কন্ডিশন করে না এটাতে ভক্তি বলে কিছু প্রমাণ হয় না ভক্তি ভক্তির কথা কালকেও ব্যাখ্যা করেছিল অল্প করে অহেতু কি অপ্রতিহতা এই কথাটা কালকে উত্থাপন করেছিলাম অহেতুকী হবে কোনো কন্ডিশন থাকবে না আর অপ্রতিহতা কোন কেউ যদি বাধা দেয় সে বাধা টিকবে না গোপিকাগণ কি বলছে। বলে আমরা এক কাজ করব যদি বাধা আছে আমরা বিরহ অগ্নিতে জ্বলে নিয়ে শরীর ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যাব ওই যে বিরহ অগ্নিতে নিজের দেহকে পুড়িয়ে দিয়ে তোমার কাছে চলে যাবো আমরা আমাদের আটকাতে পারবে না আমাদের স্বামী ঘর দ্বার কেউ আটকাতে পারবে না বিরহ বিরহ যা আগ্নি উপযুক্ত দেহা ধ্যানেন জাম পদবীম শখে তে হে শখে তোমার পদবিপ্রাপ্ত হবো আমরা চলে যাবো তোমার কাছে আমাদের কেউ আটকাতে পারবে পৃথিবীতে কেউ আছে ভগবানের কাছে যাওয়ার থেকে ভগবানের কাছে যাওয়া আমাদের আটকাতে পারবে না এটাকে বলে হে অহেতুকী অপ্রতিহতা কোনো বাধা সেখানে টেকে না এটাকে বলে বাস্তব ভালোবাসা আর একটু বাধা হলো তালে তাহলে সব বন্ধ হয়ে গেল তালে আসে এটা তো ভক্তি প্রমাণ হয় না তো নারদজি মহারাজ যখনই খবর পেলেন মাতা আমার চলে গেছেন জগৎ থেকে জগতে আর নেই তাই বল জগতের একটা বন্ধন ছিল এটাও ভগবানের ইচ্ছা আমার মুক্ত হয়ে গেল এবার চল নারদজি মহারাজ কী করলেন সেখান থেকে কি করলেন সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চলতে আরম্ভ করলেন চড়ে ধীরে ধীরে জঙ্গল নদী সমস্ত পার হয়ে তিনি কি করলেন অনেক দূর হাঁটতে হাঁটতে চলছেনে বাচ্চার কোনো চিন্তা নেই কিচ্ছু নেই খাওয়া দাওয়া কাপড় চোখ কিচ্ছু নেই খালি হাত ভগবানের ইচ্ছা চলতে আরম্ভ করলেন চলতে চলতে এখানে স্বাস্থ্যকার ব্যাসদেব বলছেন শ্রী সুতোবাচ সুতদেব গোস্বামী আবার এখানে বলছেন এবং নিসম্ম ভগবান দেবর্ষের জন্মকর্মচ ভুজহঃ প্রপচ্ছতম ব্রহ্মণ ব্যাসহ সত্যবতী সুত সুতদেব গোস্বামী বলছে ভাগবত বলছেন সুতদেব গোস্বামী এর মধ্যে অনেক সুতোবাচ সুকুবাচ এখানে আপনাদের মাথা গুলিয়ে যাবে মানে এ বলছেন এই প্রেক্ষাপটে ও বলছেন এইগুলো যদি ঠিক ট্র্যাক রাখা না যায় তাহলে মাথা গুলিয়ে যাবে এক্ষুনি তো বলছি সুকুবাচক আবার বলছি এই ওয়া হ্যাঁ সুত এটা নয় এখানে সুতদেব গোস্বাই বলছেন যে যখন দেবর্ষী তার পূর্বজন্মে এই কথা বললেন তখন আবার প্রশ্ন করলেন ব্যাসদেবজি গোস্বামী নারদজিকে আচ্ছা তারপর এই যে সাধুগঞ্জ চলে যাওয়ার পর তখন কি হলো তখন ব্যাসদেব গোস্বামী এই যখন প্রশ্ন প্রশ্ন করলেন তখন নারদজি বলছেন যে তখন আমার মা যখন দেহ রাখলো আমি তখন বেরিয়ে পড়লাম ঘর থেকে এবার যেতে যেতে হঠাৎ অনেক দূর গ্রাম শহর সমস্ত পার হয়ে এক পাহাড় পর্বত সারা দিন ধরে চলতে চলতে সন্ধ্যে হয়ে আসে এমন সময় আমি আর শান্ত ক্লান্ত হয়ে একটা বিশাল জলাশয়ের সামনে সেখানে গিয়ে মুখ হাত পাত ধুয়ে জলপান করলাম খুব ভালো করে ক্লান্ত আর চলতে পাচ্ছি না গাছের তলায় আমি বসে চোখটাকে বুঝিয়ে সাধুগুরু বৈষ্ণব যা বলে গেছিলেন সব কীর্তন করতেন ওগুলো আমার কানের মধ্যে যেন অস্ফুট স্বরে ভেসে আসছে যেন মনে হচ্ছে সাধুগুরু বসে কীর্তন করছেন চিমটা বাজি কীর্তন করছেন ভালো করে চিমটা বাজায় আবার বিভিন্ন রকম খোল করতাল বিভিন্ন আছে এইরকম অবস্থা হঠাৎ দেখি আমার ধায়ত ধায়তো বজম, ভাব নির্যত চেতা ওৎকণ্ঠাস্রু কলাক্ষস হৃদ্দাসেত মে সনেই হরি হঠাৎ আমার উৎকণ্ঠায় যখন ওই গলা অবরুদ্ধ হয়ে গেছে আর কথা বলা তো দূরে কথা মানে চোখ দিয়ে জল আসে ধায়তোস চরণাম ভজম, ভাব নির্জিত ছ তোষা ভাবেতে আমার একেবারে ডুবে গিয়ে যখন ভগবানের চরণার ভাগ বলে গেছেন ওই যে বলেছি যাবার আগে কিছু তত্ত্বজ্ঞান উপদেশ করেছে করতে করতে হঠাৎ কি হল উৎকণ্ঠায় উৎকণ্ঠায় আমার জন্য একেবারে আর জন্য চোখে জল চলে আসছে সেবা হঠাৎ দেখলাম হৃদয়ের মধ্যে একটা বিদ্যুৎ চমকাবার মতো ভগবান দর্শন দিল হৃদাসিত মে সনেই হরি হঠাৎ দেখলাম বিদ্যুতের মতো ভগবান হৃদয়ের মধ্যে এসে পিতাম্বর ধারী ভগবান দর্শন দিল দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে গেলাম আরে একই প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অতি নিবৃত অতিনিবৃত মানে হচ্ছে যে আমার পারিপার্শ্বিক কোনো কিছু যে আছে এটাই আমার মনে নেই তার যে স্থানকাল পাত্রসংকানদের একটা নলেজ একটা ক্রিয়া করে আপনি যে কোনো কাজ করুন কোথায় আছি কি অবস্থায় আছি কোন সময় এটা ক্রিয়া করে এর কোনোটাই খেয়াল নেই সব বলে গেছে কোন সময় কি এরকম এর যে প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অঙ্গ পুলকে একেবারে থরথর করে উঠছে প্রেমের একেবারে এমন একটা ঢেউ উঠেছে ভগবান সাক্ষাৎ এসছে হৃদয়ে দর্শন দিচ্ছেন প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অতি নিবৃত অতি নিবৃত মানে আর কাল পাত্র সম্বন্ধ আর ওইসব জ্ঞানী ক্রিয়া করছেন অতি নিবৃত জানতেই পারছে না পারিপাশে কিছু আছে তার খেয়াল নেই এই অবস্থাটাকে অতি নিবৃত বলে আনন্দ সংক্লবে লিন উভয়ম মনে হ্যাঁ যে আমার শরীর সংক্রান্ত বা বাইরের কিছু কোন কিছুই আর আমার চিন্তার বিষয়ের মধ্যে নেই আনন্দ সংলিন আনন্দের যেন একটা সম্যক প্লাবন এসে গেছে রূপম ভগবত যত তত মনাহ কান্তম সুচাপাহম মনের সমস্ত যত কলমস যত কষ্ট আমরা ছোটবেলায় যখন লেখালেখি করতাম আপনার হয়তো মনে আছে ব্লটিং পেপার নিয়ে বসতাম যদি কালী যখন তখন আবার ফাউন্টেন পেন সবাই বেরিয়েছে ঝপ করে যদি কালি পড়ে যেত পরীক্ষা কাঁথে টক করে ওই ব্লটিং পেপার দিয়ে চুষে নিতাম ঠিক এই উদাহরণটা মনে পড়লো যেন মনে হলো হৃদয়ের ভেতরে ব্লটিং পেপার দিয়ে সমস্ত কষ্টগুলিজনকে চুষে নিয়ে নিয়েছে আর একটুও কিছু নেই সেরকম রূপম ভগবত যত তত মনাহ ক্লান্তম সুচাপাহম সুচা অপাহম सूच मानी सोचना कष्ट जत दुख कष्ट एग्लो के सब हरण कर नहीं गे जान मन हे आर अपश्यन सहस सहस उत्तस्ते वैक्ल दुर्मनाब और देखार संगे संगे किण पर दिदृक्षु तद अहम भूय प्रणिधाय मन हृदय बीक्षमाण ओपि नपश्यम अवितिप्त इवातुरहा হঠাৎ এই দর্শন করতে করতে গিয়ে হঠাৎ ভগবান গায়েব হয়ে গেল ভ্যানিস এ এক ঝলক খালি দর্শন দিলেন ঝলক দিয়ে আমার বিকার চলে আসছে হঠাৎ ওই এক ঝলক দর্শন দিয়ে ব্যাস ভগবান লুপ্ত হয়ে গেল তখন আমার কি হলো আবার আমি মনটাকে সমাধান আমি কী হলো আমার মন কি চঞ্চল হলো নাই বলে আবার সমাধান করে মনটাকে সংলগ্ন করছি কিছুতেই আর দর্শন পেলাম না কিছুতেই আমি অনেক চেষ্টা করলাম আর ওই যে এক ঝলক দর্শন দিলেন बस तर देखते तक हमारे फेटे जा दर्शन पेलम कि भगवान के धरे रखते परलना ना हाय हाय से अवस्थाय तक भगवान देखलें ये तो, तो शिशु और यो सत्कर्म कर सेवार साधु सेवार ओपरे सत्कर्म होते तो ये एक, एक रास्ता ग्रीन सिगनाल देखाते तो मरे जाए क्यों दर्शन है नी एक भलो कथा কিন্তু দর্শন লোপটাকে দেখিয়ে যখন লুকিয়ে নেয় তখন কি অবস্থাটা হয় আমরা একটা জড়ো উদাহরণ দিলে বোঝা যাবে আপনার প্রচণ্ড জলতেসটা বেশ এমন জলতেসটা মানে আপনি মরে যাবেন আমি ঠিক আছে আপনার উদাহরণ না দিয়ে নবাব সিরাজদোলার কথা ধরি নবাব সিরাজদোল্লাকে আটকে রেখেছে ভেতরে আর সেখানে একটু জল দেওয়া বলছেন কাঁচছেন তো সে কী করছে ওই যে মির্জাফর সে বলছে জল খাবে জল খাবে একটু জল দেওয়া আর পাচ্ছি না মরে যাবো আর ঠিক আছে না জল নাও বলে এক লোটা শীতল জল সামনে রেখেছে চলতে পারছে না হামাগুড়ি দিয়ে কোনো মতে জলটাকে নিতে এক লাথি মেরে দিল জলটা উড়ে গেল হেসে ফেলল তাহলে জলটা যখন দেয়নি তাও তো ভালো ছিল এই জলটাকে হাতে দিলে দিয়ে সে খাবে বলে শঙ্করের প্রাণটাকে সেই সময় তো লাথি মেরে উড়িয়ে দিল কীরকম পিসাচ কীরকম বর্বত চিন্তা করো কিন্তু ভগবানের এখানে কিন্তু সেরকম কোন বর্বরতা নেই ভগবানের এখানে যে উদাহরণটা দিলাম জড়জগতের মানে অবস্থাটা কী হয় একটা জিনিস লোভনীয় জিনিস প্রাপ্ত হওয়ার পর চড়ে গেলে কি কষ্টটা হয় এইটা বলবার জন্যই উদাহরণ দিলাম ভগবানের এখানে কিন্তু নিশ্চরতা নিষ্ঠুরতা নাই এটা যেন মনে রাখবে মনে করেন ভগবান বোধ ওর মতো তা নয় একটা জিনিস প্রাপ্ত হওয়ার মুখে ভালো জিনিস সেটা না পেলে কতটা কষ্ট হয় প্রাণের জলের আরেক নাম প্রাণ भगवान एखने गम्भीर भाव आकाशवाणी को आकाशवाणी हल गम्भीर सचा सूचह प्रसमय निब बोल से निर्जन जैग गिरि गहबर ओ चारिदी के चारदी के पहाड़ मध्य जलाशय आकाशवाणी हल जे देख गम्भर वाक्य তার মনে হলো এই গম্ভীর বাক্যটার দ্বারা এত কি যেন ওই বাক্যটার মধ্যেই যেন কি একটা ঔষধি আছে ওই বাক্যটা কানে এলো যেন মনে হচ্ছে হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে কে যেন সেখান থেকে বলল। দেখো হান্তে আসমনি হান্তে আসমিন জন্মনি ভবানো মা মাম দষ্টুম আর হাতি হে বাছা হে বাছা তুমি এই জন্মে আর আমার দর্শন পাবে না কেন জানো বা আমি তোমাকে দর্শন দিলাম কেন এটাও তোমাকে এটা কারণ আছে তোমাকে লোভ দেখা পাচ্ছো আর অবিপক্ক কষায়ানাম দুর্দর্শ অহম নাম অবিপক্ক কষায়ানম দুর্দর্শ অহম নাম আমি অবিপক্ক কষায় সম্পন্ন ব্যক্তির যারা কুযোগী তাদের দর্শনের বিষয় হই না আমি জানি তুমি সাধুসঙ্গ করেছো সবই করেছো কিন্তু ভজন নামক आदौ स्द संगे भजन क्रिया से ता ता है, है, है से जान तुम हृदय पर कलमस जो दागुलो रही कलमस ये चले गए अविपक् कसाई से कसाईगुलो के देखें अनेक दिन एक जगह जेखने जलर दोष आलर दोष से ही जल जदि चीन मटर पत्र पात्र दीर्घदे एक देखें एक ले किठेना एक कषा एक दात पड़े जाए बोचन अविपक् कसाए तुम्हार जेमन तुम्हार कषाए पक पक्क है ना अर्थात भजनर द्वारा जो पेके जाए जेमन जा चाल जाले जले से होते होते पर बारे सिद्ध हो जाए तक नरम हो जाए রকম এখানে অবিপক্ষ কষায় বলতে তোমার ভজন নিরবি নিরবচ্ছিন্ন ভজনের দ্বারা এই তোমার এই কষাইগুলো এখনও যায় নাই আর তা অবিপক্ষ কষায় আনাম আর তাদের পক্ষে দুর্দর্শ অহম নাম। নাম আ বলতে এখানে কথা হলো যারা বাস্তবিক গুরুবৈষ্ণবের আনুগত্য নিয়ে ভজন করছেন না তাদেরকে কুযোগী বলা হয় যোগী বলতে অনেকে মনে করে বলে যোগী বলেন চোখবি ধ্যান করছে তা নয় যোগ কথাটা একটা ওপেন টার্ম যোগ যেমন ধ্যান যোগ জ্ঞান যোগ রাজগুহ যোগ ভক্তিযোগ যোগ মানে ওয়ে ওয়ে টু গেট ইন কানেকশান উইথ সুপ্রিম লড ভগবানের সঙ্গে যোগাযোগের যে পদ্ধতিটা যোগ বলা তো এখানে যোগ বলতেই আপনি ভেবে না চোখ বুঝে ওটা না এটা নয় সেখানে অবিপক্ষ কষাইয়া নাম দুর্দর্শ অহম দেখো বাছা আমি অবিপক্ষ কষায় সম্পন্ন ব্যক্তিদের দর্জ দর্শনের গোচরীভূত হই না আমি দর্শনের বিষয় হই না আর বিশেষ করে যারা কুযোগী এখনো যারা গুরুবৈষ্ণব আনুগত্যে সম্মক ভজনের পদ্ধতিটাকে বুঝতে পারিনি এখনো পরিপূর্ণ ভজন করে নাই ভজনের যখন করতে করতে যখন সিদ্ধ অবস্থা সেই সময় আমি দর্শনের বিষয় হয়। কিন্তু এই সময় তুমি দর্শন পাবেন না তবে হ্যাঁ কৃপা করেছিলেন তুমি পাবে তখন সে কি করেছিলেন তখন এই শরীরটাকে नार जी महाराज बोलें प्रादुर प्रदुराभूत काले त्वरित सौदामिनी यथा अमी मयि वाम शोध्याम भगवती तनुम बोल एकाने प्रथम श्लोक बोल एवं कृष्ण मतेर ब्रह्मण आसक्त श्यामलाम काल प्रादुर्भूत काले त्वरित सौदाम यहां आकाशे गाय বিদ্যুৎ চমকায় সব করে চমকালো ঠিক সেরকম হঠাৎ আমার জীবনে অবসান হলো হঠাৎ আমি মৃত্যুর করে ঢলে পড়লাম বিদ্যুৎ যেমন আকাশের গায়ে মেঘের গায়ে চমকায় সেরকম আমার জীবনে এই রকম একটা সময় হলো যখন আমি এই এই যে পাঞ্চভীকে সরিয়ে আমি ছেড়ে দিলাম আর তারপর যখন ছেড়ে দিলাম প্রযোজ্যমানে মহি তাম শুদ্ধাম ভগবতীম তুনুম आरब कर्मनिर्माण नपात पंचभौतिका हमारे पंचभौतिक शर ए समस्त आर पंचभ देह पतन हलो आ तारे विश्वप्रपंच संहार कर भगवान जगह शयन करल ब्रह्मा शयन अभिलाष हमें ब्रह्मार निश्वास संगे तार अंतकरणे प्रवेश करपर परल्पे हमारे जन्म हल बुझा गया नारद एबार नारद जख जो जन्म हल तक किलें भगवान देवदत्तम इमाम वीणम ये बीना ये हमें अब गंग गई थकते थक कर एक सुंदर श्लोक यहाँ सुने चिरकाल मन रखते हैं तारगे यहाँ बोल देवदत्तम इमाम वीणम ब्रह्मस्वर विभूषितम मूर्छत्वा हरिकथम गाय मानश्चराी अहम ভগবান আমাকে ডিজে একটা যন্ত্র দিয়েছেন বাজাবার হ্যাঁ সেইটা বিনা আমি নিয়ে আর সরব ব্রহ্ম একবারে আলাপ করতে করতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছ আনন্দে আমি একেবারে আটখানা ভগবান দিয়েছেন এখানে একটা শ্লোক একটা চিরকাল মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে কোনো মতেই বদ্ধজীব নিজেকে নিজের হৃদয়কে পরিষ্কার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না वास्तविक जो महापुरुष जरा भगवान के हृदय धारण करवा जत ना कर श्लोकटाई इसे यहाँ आलोचना करा दरकार तर आबार झाँप देव अनेक दूरे जमाधिवीर योगपथई कमोबहतमहु मुकुंद सेवया जदवद तथा अध्यात्मा नसम्मति अध्यात्मा नसम्मति जे रम भाव जमाधिवीर योगपथई कमोबहतमुहु মুহুর মুহুর কাম লোভ আদি দ্বারা জর্জরিত এই যে আমাদের হৃদয় জমা দেবী সংযম আদি জম নিয়ম আসন প্রাণায়াম শ্বাস জয় ইত্যাদি যা কিছু প্রাণায়াম আদি সব কিছু করেও অনেক যোগ করলাম কিন্তু আমি কি করো এই এত তাড়াতাড়ি আমি নিজের হৃদয়কে পবিত্র করবো করতে পারব না মুকুন্দ সেবাইয়া যদবদ হ্যাঁ তথা আধ্যাত্মতি ভগবৎ সেবার দ্বারা এবং ভগবানের ভক্তগণের সেবার দ্বারা বাস্তবিক যেরকমভাবে হৃদয় পরিষ্কার হয় ওরকম রকম নিয়ম আসন প্রাণায়াম আদি কীতার দ্বারা হৃদয় এত তাড়াতাড়ি পরিষ্কার হয় না অর্থাৎ এটা অনেকে মনে করতে পারেন তর্ক তুলতে পারেন এটা আবার কী কথা কিন্তু তা নয় গীতাতে ভগবান দেখবেন যদি নিরপেক্ষ হন সেখানে হয়তো আপনারা গীতা একটু পড়েছেন হয়তো দেখবেন সেখানে ভগবান গ্র্যাজুয়ালি একটা একটা করে স্টেপ বলছেন অর্জুনকে অর্জুনকে কখন ধীরে ধীরে আরম্ভ করলেন কর্মমার্গে প্রথমে কর্তব্যকর্ম বোঝালেন তার বোঝালেন এটা কি তত্ত্ব বোঝালেন তারপরে আবার বললেন কর্মার্পণ কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ইত্যাদি সব আস্তে আস্তে সব বলে যাচ্ছে। অর্জুন মধ্যে কেন একবার বলে ফেললো এত কিছু বলার কি দরকার যে কোনো একটা বললেই হয় হ্যাঁ তদহম বা তে ক নিশ্চিতম জেনেহম শ্রেয়ম আপন আমাকে একটা বলো না এত কিছু বলছো এখন এটা বলছো এটা এটা করো অর্জুন তা বলছে অর্জুন এটা করো তা বলছে অর্জুন আমি আই আই মিন কনফিউশন আমি তো কনফিউজনে পড়ে যাচ্ছি সেখানে স্বাস্থ্যকার ভগবান এগুলো উত্তর দিয়েছেন সেটা সাধারণ মানুষ বুঝবে না এই জন্য শাস্তকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলদেব বিদ্যাভূষণ ছিল সিদ্ধামী পাদ আবার বিশেষ করে আমি বলছি তাদের সম্পূর্ণ কৃপালব্ধ যে কথাগুলো সেটা শ্রীল সচিদানন্দ ভক্তিনোথ ঠাকুর এমনভাবে লিখেছেন মানে আশ্চর্যকথা সেখানে বলছেন যে ভগবান বলছে দেখো আমি এগুলো সব এগুলো কেন বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম বলছেন বলছে দেখো গীতাটা সমগ্র মানবজাতির জন্য বলা হয়েছে অর্জুনকে তো একটা রিপ্রেজেন্টেটিভ রেখেছে সামনে কিন্তু বলা হয়েছে সমগ্র মানব জন্য এখন সমগ্র মানবজাতের মধ্যে একটা মিশ্রণ আছে কে কোন অবস্থায় উঠেছে কেউ হয়তো কর্মমার্গে আসক্তি ঠিক আছে কর্মকে মারধর করে লাভ কি তকঝড়া হবে আরও বিগড়ে যাবে যে যেই অবস্থায় উঠেছে থাক তাকে ওরকম তকঝড়া করতে হবে না এই জন্য আমাকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দেখো ও যদি কর্মমার্গে আকাঙ্ক্ষা থাকে ওকে কখনও বিভ্রান্তিতে ফেলবে না ওকে শীঘ্রই কর্মফর্ম ছাড়িয়ে বলবে চল সাধু হবি ওটা নিষেধ করেছেন কখনও ওর বুদ্ধি বিপর্যয় করবে না ওর এখনও বোঝেনি ও সে অবস্থাটা রিয়ালাইজ করে যখন ত্যাগী হবে তখন তাকে আর কোনো দিন কিছু বলতে হবে না আমার কাছে এরকম অনেক প্রশ্ন করেন শিলে বামনগো স্বী মহারাজের কাছে এরকম প্রশ্ন করতেন অনেকে আচ্ছা মহারাজ কেউ কেউ ভজনে আসে আবার চলে যায় কিছুদিনের মধ্যে সব তলফি তলপা গুটিয়ে বাড়ি চলে গেল বা কোথায় চলে গেল আবার কেউ কেউ আছে যায় না এটা কি জন্য হয় সেটা একই উত্তর আমিও দিই উনিও একই উত্তর সেটা হলো এই লৌকিকী শ্রদ্ধা এবং শাস্ত্রীয় শ্রদ্ধা দুটো কথা আছে লৌকিকী শ্রদ্ধা হলো যেমন আমিও ছোটোবেলায় দেখেছি দিদিমা আমাকে বলতো এই বান্ডারিটা বাঙাল ভাষায় বলতো হ্যাঁ বদমাশি করিস চল আমার সঙ্গে একটু ঘুরে আসবি হাত ধরে নিয়ে যেত গৌরীয় মঠে গৌরীয় মঠে গিয়ে দেখতে এইখানে আবার কি দেখছি বাবা এ কীর্তন হচ্ছে সব সাধুগুলো তো এইগুলো একটা দেখে একটা শ্রদ্ধা হতো আবার প্রসাদ দিত হাতে একটু প্রসাদ দিয়ে দিত তো এইগুলো একটা লোক এটা দেখে দেখে এটা লৌকিকী শ্রদ্ধা লৌকিকী শ্রদ্ধা ও সংস্কারও এটা হয় শুদ্ধ সংস্কার কেন প্রসাদ প্রসাদ গৌড়িয়ে মোটে বিজ্ঞা সাধুগণের ধুলি আছে ওটা বিদায় দণ্ডবোধ কর মাথাটাকে ঠেকিয়ে দিত দণ্ডবোধ করতে জানি না ঠক করে ঠক্কিয়ে দিল তো ওখানে ধুলিগণা সাধুর আছে তা মাথায় লেগে গেল তো এইভাবে স্বীকৃতিও হয় ভক্তির মুখে শুক্রেতে যাই হোক এখন প্রশ্ন হলো লৌকিকের শ্রদ্ধা হলো দিদিমাকে বা মাকে দেখেছি রোজ তুলসী তলায় জল দেয় তুলসীতলায় গিয়ে জল জল দেয় এটা পরিক্রমা আমাকে ওরাই রোজ করবি তারপর যাবি আমি বুঝি না কেন করতে হয় এটা গাছটাকে আবার জল দেবো কেন গাছে জল দি কী হবে এটা তো ওরাই দিতে পারে তো ওটা যে বৃন্দা এটা তো আর অনুভব নেই কিন্তু এটা বৃন্দা দেবীকে জল আর ফল এটা তো আর যাবে না तो ये लौकिकी श्रद्धा देखे देखे एक दाड़े ग्रद्धा को पूर्व संस्कार अनुजाई विचार करें बुझे पे एक अनुभव एम भाव अनुभव हो श्रे मध्य गुरु वैष्णव जै कथा एट एक्शो पार्सिप एर अन्न्यथा अन्नता हार को कथा नाई पार्लामेंटे जी को रुल्स एंड रेगुलेशन पास हो जाए मिनिस्टर पास कर সেটা অ্যামেনমেন্ট করা হতে পারে কোনো কোনো সময়ে রদ বদল হয় অ্যামেনমেন্ট করলো কিন্তু অপ্রাকৃতিক জগতের যে ভক্তিরাজ্যের যে সব রুলস অ্যান্ড রেগুলেশান সেগুলো অ্যামেনমেন্টের আওতায় আসবে না সেগুলো যা বলে দিয়েছে সেগুলো বলেই দিয়েছে এভারগ্রিন বোঝা গেল এগুলো আমাদের এই জগতের যে যেসব নিয়মকানুনগুলো সময় সময় বদলাতে হবে সাবজেক্ট টু অ্যামেনমেন্ট কিন্তু অপ্রাকৃতিক জগতের গুরু বৈষ্ণব যে ভগবান যা বলে দিয়ে গেছেন সেটাকে আমি অ্যামেন্ডমেন্ট করে তোমাকে কেটে দিয়ে নতুন করব এটা হবে না এটা এভারগ্রিন এটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে এটা কোনো দিন পুরানো হয়ে যাবে না এটা ইনট্যাক্ট থাকবে তা এমন হতে পারে ভগবান যদি চান ইচ্ছুক করে এটাকে পরিবর্তন করতে পারেন এটা করতে হবে না যেমন একটা উদাহরণ দিয়ে আমি যেহেতু গৌড়ীয় দর্শনের আলোকে কথাগুলো বলতে বলি প্রতি মুহূর্তে আমার গৌরাঙ্গমাপু লীরাল সে স্মৃতিচারণ করতে হবে নাহলে বিতা হয়ে যাবে ওখানে লিখে দিয়েছে ওরা সেখানে বলছেন গৌরীও বৈষ্ণবগণ গৌরদেশ থেকে সবাই দর্শনের জন্য গেছেন মহাপ্রভুর কাছে মহাপ্রভু তাদের মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দব অদ্বৈত গোসাই সরু সরব গোসাই তো রয়েছেন সেখানে মহাপ্রভু সরব গোসাই সব রয়েছেন গোবিন্দ সব ওখানে পুরুষোত্তম ধর্মের ধামে রয়েছেন এরা তো এখান থেকে গেছেন শ্রীবাস পণ্ডিত এখন রাস্তার মধ্যে মিলন হচ্ছে আর রাজা প্রথাপরুজু ছাদের ওপর থেকে দেখছে সার্বভৌম ভট্টাচার্য বলে দিচ্ছে সার্বভৌম ভট্টাচার্য এখান থেকে বলে দিচ্ছে কে কো রাজা বলছে এখানে যে আসছে সূর্যের মতো সূর্যের মতো এক একজনের তেজ তেজ দেখতে পাচ্ছি এরা কারা এক একটা করে পরিচয় দিন তখন ধীরে ধীরে এই সব পরিচয়গুলো করা হচ্ছে তখন হঠাৎ দেখতে পাচ্ছে মহাপ্রভু সেখানে বলছে এই সব শিগগির সমুদ্র চান করো সমুদ্রে একটু স্পর্শ করো চান করো করে জগন্নাথের চূড়া দর্শন করো শীঘ্রই গিয়ে প্রসাদ পাও মহাপ্রভু আদেশ করছে সার্বং ভট্টাচার্যর কাছে রাজা বলছি দিয়ে আবার কি কথা আমরা তো চিরকাল বেদেতে এই সব নিয়মগুলো জেনে এসেছি ক্ষেত্রতে এলে পরে প্রথমে মাথা নেড়া করতে হয় চান করতে হয় চান করে আনিকাদি করে ভগবানের কাছে যেতে হয় জগন্নাথ দর্শন করবো তারপর খাওয়া দাওয়া পরে উপবাস করতে হয় সেখানে উত্তর দিচ্ছেন সার্বমঠে দেখো ওটা হচ্ছে ভগবান যে বেদ লিখেছেন সেখানে বেদে ওইসব লিখেছেন এখানে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে রয়েছে সেখানে সাক্ষাৎ নিজে ভগবান দাঁড়িয়ে থেকে বলছেন আমি যে ওইগুলো তুমি শিগগিরি যাও চান করে প্রসাদ পেয়ে নাও তাহলে ওখানে ছিল পর ওখানে ছিল ভগবানের পরক্ষ আদেশ আর এখানে প্রত্যক্ষ বা থেকে এই শিগগিরি যাও চান করে প্রসাদ তা কোনটা বান এখানে রাগমার্গ এখানে বিধিমার্গ নয় ভগবানের এখানে আদেশ তাহলে ভগবানের নিজের হাতে চৈতন্য প্রসাদ দেবে এই সব বসেছে আমি দেবো প্রসাদ ভগবান বলছেন চৈতন্য মহাপ্রুজ আমি দেবো প্রসাদ সব বসে যাও বসে গিয়ে ভাতের হাড় অন্নের হাঁড়ি নিয়েছেন ডালের হাঁড়ি নিয়ে পরিবেশন করতে যাই সরুপ বসে বলছি দেখো প্রভু তুমি তো এই পাতে দিয়েছো দেখো সব দিলে খেয়েছে কেউ বলে কেন খাচ্ছে না তুমি না বসলে কেউ খাবে না এইটা তো তুমি বুঝতে পারছো তুমি আগে বসো আমরা তো আছি তুমি বসো তুমি আগে পেলে তবে আর খাবে নালে হলে থাকবে আর খাবে না তখন মহাপ্রু বসলেন তখন সর্বদমদর আদি সবাই মিলে পরিবেশন করতে আরম্ভ করলো এই যে প্রভু নিজে হাতে ভক্তগণকে অন্ন দিচ্ছেন ডাল দিচ্ছেন ধাক্কাত কৃষ্ণ চিন্তা করে দেখো এর যে একটা আনন্দ এটা কি আর কোথায় উপবাস চুল কাটতে হবে তো চুলোই যাক চুল কাটা এখন কৃষ্ণ ভগবান বলছেন সিগ্রিক পা প্রসাদ এটা আমরা শুনবো তাহলে প্রত্যক্ষ ভগবান যা বলছেন সেটা আমি আগে মানব তাহলে ভগবান যদি চান কোনো সময় ভক্তর সঙ্গে এই ধরনের হতে পারে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এইসব নিয়মগুলো ভাব भांग बेन एटा होते ये ना जो एखने एलोचना प्रसंगे नारद जी महाराजे समस्त कथा जानते परलम तरपे सप एखने सप्तम अध्यायन ऋषि एवं सुतदेव गोस्वी के बोलिए से सनक वाचन निर्गते नारदे सुत भगवान भद्रायण সুতবাংশ তৎ অভিপ্রেতম তত কিং কিম আকারদ বিভহ বলছেন তারপরে নারদ্জি যখন চলে গেলেন তখন কি করলেন এখানে ব্যাসদেব গোস্বামী কি করলেন এবার সুতদেব গোস্বামী বলছেন ব্রহ্ম নদীর তীরে সাম্যাপ্রাস আশ্রমে সেখানে বসে ঠিক যেমন নারদ্জি বলেছেন ভালো করে মনোনিবেশ করে একেবারে ভগবানের চিন্তায় ডুবে গেলেন এরকমভাবে ডুবে গেলেন যেন মনে হচ্ছে তার চারিপাশে কিছু আছে তার আর খেয়াল নেই একেবারে অ্যাবজর্বিংভাবে নিজেকে হারিয়ে ফেললেন মানে মনেই নেই তিনি কে এরম অবস্থায় এ অবস্থায় দেখতে পেলেন হঠাৎ ভক্তি যোগে না মনসী সম্যক প্রণিহিত অমলে দেখেন ভক্তিযোগে একেবারে ভেতরটা একেবারে পরিপ্লু পরিপ্লুত হয়ে গেল ভক্তি যোগে না মনসী সম্যক প্রণিহিত অমলে অপশ্বাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম हठात देखें से पुरान पुरुष दर्शन दिए देखें चोक बुझे पेचने देखें माय देवी लज्जाय माता नीचू को गोमटा दिए रामी रही है माया देवी जे माय जोगमाय नई माय देवी सर मुझे भक्ति जोग मनसी सम्मही अमले अपुषम पूर्णम मा हाँ मायंच तदपाश्रयम तार आश्रित से माय जे दासी তাকেও দেখলাম কিন্তু লজ্জার সঙ্গে মাথা নিচু করে রয়েছেন আর সেটা সেই মায়াটা কেমন সেটা বলতে গিয়ে বলছেন সে মায়াকে কেউ কোনোদিন জয় করেছে বলে কোনো ঋষিমুনি আজ পর্যন্ত অভিমান করতে পারে যেই অভিমান করবে এক লাথি মেরে সে মায়াদেবী তোমার দর্পচূন্ন করে দেব আজ পর্যন্ত কাউ সাহস হয়নি কেউ বলেছেন যত বড় হোক সে বলেছে মায়ামি জয় করে নিছি এই কথা কোনোদিন দিন বলেননি কেউ আমরা শুনিনি বরঞ্চ আমরা কীর্তনে শুনেছি মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কী পাবে না না না দেখি পায় এটা ঠিক আছে আমি পাগলের মতো নিচু হয়ে বললাম ঠাকুর আপনার জন্য মায়া আপনি যদি বাঁচান আমাকে আমি বাঁচলাম একান্ত দৈন্যভরে তোমার মায়া যেটা আমি ওই যে সেদিনকে বলছিলাম দশস্কন্ধের বেদস্তুতি সম্বন্ধে ব্যাখ্যাটা হয়নি দশস্কন্ধে আসবে করব। করবো জয় জয় ঝা ম দশ গিবি তুনা তমসি যদা না সমস্ত ভগ অগ যামখিল শক্ত ববোধক ইত্যাদি এইসব আসবে দেখবেন সেখানে দেখবেন সব বেদ বলছে হে ভগবান জয় জয় জয়হি অজাম হে ভগবান আপনা জয় হোক জয় জয় জয়ি অযাম যা ঝয় যাম একসঙ্গে এটাকে স্প্লিট আপ সন্ধি করলে কি হবে জহি জহি অজান ভগবান তোমার অজারূপ মায়াকে নাশ করো হাঁটাও আমাদের সামনের দিকে আমরা আর পাচ্ছি না যতক্ষণই তোমার মায়া সামনে থাকবে তোমার দর্শনে আমাদের ব্যাঘাত হচ্ছে ভগবানের সঙ্গে যত জীব আছে তার যে একটা কানেকশনের ব্যাঘাত সেটা কি। সে ব্যারিয়ারটা কী বলে এটা একটা ইনসুলেশান একটা ইলেকট্রিক কারেন্টের মধ্যে ছিল এটা আর যদি দেখার ব্যাপার হয় তাহলে একটা একটা একটা পার্টিশান একটা পার্টিশান আছে বিরাট সেটাকে কোনো মতে জয় করা যাবে না ভগবান আর এই দৃশ্যমান জগতে যত জীব আছে তার মধ্যে একটা ব্যারিয়ার আছে সেটা কোনো মতে যেতে দিচ্ছে না ভগবানের কাছে এটা কি মায়ার পর্দা মায়ার পর্দা সেটা বলতে গিয়ে এখানে বলছেন জয়া সন্মহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম যেটা বলতে গিয়ে এখানে বলছেন सुधदेव गोस्वी व्यसदेव गोस्वी ए रखम देखलें भगवान के देखते पेल अपुषम पूर्णम मायंच तथपाश्रयम आश्रिता माय के देखते पेलें और यकम एक माया जयात जीव आत्मानम त्रिगुणात्मकम त्रिगुण द्वारा जत जीव के एके आष्टे पिष्टे बेधे रेखे पंडित ये क्या रेखे मायदेवी मायदेवी जीव के बंधन कर रेखे সেই আমাদের কাঁদতে হয় কুলদেবী যোগমায়া মরে কিপা করি আবরণ সংবে রোভে তুমি বিশ্বদরি তুমি যদি আবরণটা না সরাও চির জগতের কিছু দেখতে পাবো না খালি এই কালি এই এই এই জড়ো বিষয়গুলো আমি দেখতে পাব তার বাইরে যে একটা একটা জগৎ আছে সেটা দেখতে পারো এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না একটা গান শুনেছিলাম ছোটোবেলা তোমরা কিছুই মানো না যাই হোক ये बोल जयात जीव आत्मनम त्रिगुणात्मम पर ओपि मनुते अनर्थम तत्कृत माया द्वारा मोहित हुए जीव गुणात जीव कन्तु स्वरूप तो स्वरूप विचार कर ले जीव कीवकु की गुणमय जगते थो्य नीवे जदि स्वरूप विचार है तेल गुणमय जगते था कथा ना জীবের স্বরূপ যদি বিচার করা হয় চিন্ময় তাহলে তার এই জগতে থাকার কথা নয় থাকার কথা কি গুণময় জগতে এরা বলছেন এখানে গুণাতীত হলেও জীবা জীব যে আছে এটা গুণাতীত হলেও নিজেকে ত্রিগুণাত্মক ভেবে কষ্ট পাচ্ছে গুণকে স্বীকার করে নিয়েছে কৃষ্ট ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ এই ত্রিগুণের দ্বারা যে কর্মগুলো কৃত হয় সে আমার দ্বারা কৃত হয়েছে বলে মনে হয় প্রকৃতিক ক্রিয়া মানানি গুণ ও কর্মের অবসর গীতা কে উপরেছে আলোচনা করে তাহলে সেখানে দেখতে পাবে সেখানে বলছেন যে কি বললাম শ্লোকটা কি বললাম প্রকৃতিক ক্রিয়া মানানি আসলে কিন্তু প্রকৃতি খেলাগুলো খালাচ্ছে। পুতুল নাচের মতো নাচাচ্ছে এক একজনকে কিন্তু সবাই মনে করছে কর্তা আহম ইতিমানাতে এইখানে সবচেয়ে বড় ধোকা খেয়ে যাচ্ছে জীব যে কর্তা কিন্তু সে নয় কিন্তু সে নিজেকে কর্তা মনে করে একটা বন্ধন স্বীকার করছে সেইখানে হচ্ছে কথা প্রকৃতিক ক্রিয়মান ক্রিয়া প্রাকৃতিক অবসহ হ্যাঁ প্রকৃতি ক্রিয় গুণ গুণকর্ময়ের অবসহ অহংকার বিমলাত্মা কর্তা অহম ইতিমানাতে অহংকারের দারে বিমুড়ো আত্মা মূড়ো নয় বিমূড় বিশেষরূপে মূড়ো আত্মা মোহিত আত্মা কর্তা অহামিক তো কর্তা আমি সংসার করল এই আমার ছেলে জানেন আমার ছেলে স্টার পেয়েছে খুব ভালো করেছে বাবা দেখা গেল এই ছেলে বোক্কাটা করে দিল সে বাবাকে কোথায় গেল বাবা আর ছেলে এই হয় জীব যে কষ্ট পায় সেটা স্যার নিজের এত বোকা বুঝতে পারে না যে প্রকৃতি তোমাকে নাচাচ্ছে শতরজতমগুনের যে ভেলকি এটা দ্বারা যে নাচছে লাপাচ্ছে দৌড়াচ্ছে ক্রিয়াকর্ম করছে খুনোখুনি করছে এটা আমার এটা মা মরে যাওয়া সময় দিয়ে গেছে গয়নাকাটি লড়াই করছে সমস্ত আর দেখা গেলো এগুলো কেউই ভোগ করতে পারে কোহিনুর হিরেটা ব্রিটিশরা নিয়ে গেছে নিয়ে গিয়ে কি ট্যাবলেটের মতো জলদি খেয়ে নিয়েছে নাই ওখানেই তো আছে কিছু করতে পারবে না আমি একটা কথা বলি আপনারা শিক্ষিত যারা আছেন অনুভব করতেন যে যারা কমার্স নিয়ে পড়েছেন তারা রিসোর্স মোবিলাইজেশান একটা পড়েন রিসোর্স মোবিলাইজেশান কমার্সে সেখানে একটা কথা হল এই যে পৃথিবীর সৃষ্টির পূর্বে ভালো করে ধ্যান দেবেন এই পৃথিবীর সৃষ্টির পূর্বে যত সম্পত্তি ছিল পৃথিবীতে আর এখন এই যে একদা এই এই এখন পৃথিবীর সম্পত্তি বেড়েছে না কমেছে বলুন আর ভালো করে বিচার করে বলুন এ কি আছে যদি একটু সূক্ষ্মিটাকে বিচার করবেন খালি চেঞ্জ হয়েছে সোনাটাকে খনি থেকে বের করে পরিষ্কার করে গয়নাঘাটি হয়ে সোনার দোকানে চলে গেছে সরকার আবার সেটাকে নিয়ে আমেরিকায় দিয়েছে বা বিশ্বব্যাঙ্কে সেখান থেকে টাকা ধার করে নিয়ে এসে বাস্তবিকভাবে এই ফ্যালাসিটা আপনি যদি মাথাটা খুলে চিন্তা করেন সঠিকভাবে দেখবেন সব বোকা বানানোর কেস কিচ্ছু না এগুলো কিছু না বাস্তবিক পক্ষে পৃথিবীর সৃষ্টির পূর্বে যা সম্পত্তি ছিল এখনো তাই আছে আবার এনার্জির যে কনস্ট্যান্ট থিওরি আমরা পড়েছি আপনারাও হয়তো পড়েছেন যারা সাইন্স নিয়ে পড়েছেন সেখানে আমাদের সাইন্সে থিওরি আছে এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু এনাদার একটা এনার্জিকে এক এনার্জি থেকে আর এক এনার্জিতে ট্রান্সফার করতে পারবে কে এনার্জিকে ধ্বংস করতে পারবেন এটাই যখন কত বড় সত্য কথা এটা বৈজ্ঞানিকরা জানতে পারলো কি করে এইটাই তো কথা শক্তির নিত্য তো সত্য ঠিকই বলেছে একটা এনার্জি আমি হাত থেকে এরকম ঘষলাম শীতকালে এই ঘস্তে ঘষতে মেকানিক্যাল এনার্জি হিট এনার্জি হলো হাতটা গরম হলো তাইতো পাহাড় থেকে জলটা পড়ছে আমি ওখানে একটা টারবাইন বসিয়ে দিলাম ওটা ঘুরছে ওটা ঘুরলে কারেন্ট তৈরি হচ্ছে তাইতো ফ্যারাডের ল অনুযায়ী তা দেখা যায় সব একটা মজাদার কথা ভালো করে ঠান্ডা মাঝে চিন্তা করলে দেখ কিচ্ছু না ভগবান সব করে রেখেছেন সব জ্ঞানাকল লোকে খালি উল্টো পাল্টা ভাবছে লোকে কিচ্ছু বুঝতে পারছে না এত বোকা তাই যে অহংকার বিমূরাত্মা কর্তা অহম ইতিমানাতে এটি আপনার বন্ডেজ আপনি যে মুহূর্তে আপনি অনুভব করবে আমি কর্তা নয় সবসেস। আপনার বন্ধন মুহূর্তের মধ্যে চলে যায় এটা হওয়া মুশকিল তাইজন্য বলছেন জয়া সন্মহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পর ওপি মনতে অনর্থন তৎকৃতক চাবি পদ্ধতি জীবাত্মা স্বরূপ তার এটার মধ্যে স্পর্শ কথা না ত্রিগুণ কেন তাকে স্পর্শ করবে জীবাত্মা শুদ্ধ স্বরূপে তো ত্রিগুণের তাই ত্রিগুণের কি ক্ষমতা যে তাকে স্পর্শ ওই যে ওই যে বললো কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায় দেয় সংসারাদি ওটা কিছু করার নেই সেই গিয়ে তাকে বন্দনে ফেললো কখনো রাজা কখনো প্রজা কখনো কখনো মুসলিম কখনো হিন্দু কখনো খ্রিস্টান কখনো পশু কখনো এইভাবে ঘুরেই যাচ্ছে মা আমায় ঘোরাবি কত চোখ বাঁধা বলোদের মতো ঠিকই কথা তাহলে এখানে আমাদের কথা হলো অনর্থ উপ তাহলে আমরা পড়লাম জানতে পারলাম পর মনুতে অনর্থম তৎকৃত চাভিপদাতে ঠিক আছে এসব কথা বোঝা গেল কিছু কিন্তু অনুভব করতে হবে শুধু মুখে মুখে বুঝলে হবে না এটা ডাইজেশান করতে হবে আর ডাইজেশান করলে অ্যাসিমিলেশন চাই ডাক্তাররা বলে আমি ভালো খান আবার খেয়ে দেখে যা বেড়িয়ে যাচ্ছে খাওয়া ভালো খাওয়ার ভিটামিনটা রাখতে পারছে না এই জন্য অ্যাসিমিলেশন বলে একটা কথা আছে ভালো খেলেই হবে না আপনার ছেলেটাকে রিকেট ডুকির মতো লোকা খুব খাই যাচ্ছে ডিম মাছ মাংস সেই রোগাই রয়েছে কিচ্ছে হচ্ছে না তাহলে কী করবে ওদের ভিটামিনটা নিতে পারে না ও শরীরে নেই ক্ষমতা সেরকম যত কিছু আমরা শুনব সেগুলোকে ডাইজেশান করে তার অ্যাসেমলেশান দরকার ডাক্তারি ভাষা একটা অ্যাসেমুলেশান আত্মিকরণ বলা হয় বাংলায় ওই ভালো খাবারের জুসটা ওটা দেখবেন টানবে রক্ত দেখে পুরো শরীরে ছড়িয়ে যাবে বাকি হে অংশটা যেটা রেসিডিউ সেটা বেড়িয়ে যাবে শরীর থেকে বেরিয়ে যায় এই যে কথাটা অ্যাসেমলেশান আপনার রন্ধে রন্ধে রক্তে রক্তে চলে আসবে এই সব সিদ্ধান্ত তবে আপনি সাধু হতে পারবেন বোঝা গেল বড় সাধু হওয়ার কোনো মুখের কথা নয় মালা আমিও দিতে পারি আমি তো দিয়েছি কিন্তু হলেই হওয়া যায় না গুরু বৈষ্ণবের কৃপাদের রন্ধে রন্ধে সেই সব সিদ্ধান্ত কৃপা আচরণ একেবারে ফুলের মতো ফেট ফুল যেমন ফোটে ওরকম ফুটে উঠবে ও চরিত্রে আচরণে তবে তাকে বলা হবে বাস্তব সাধু प्रसंगक्रमे बनर्थपम साक्षाद भक्ति मधक्ष जे लक्ष्यक्रे सत्तम सत्यदेव गोस्वी अनर्थोपम साक्षाद भक्ति योग माधक्ष जे यही अनर्थ के उपशम कर অনর্থ উপসমম সাক্ষাৎ ভক্তিযোগ মাধ্য যে হরিকতার সময় সন্মুখে বসে থাকাটাই ভালো যত কষ্টই হোক তালে অ্যাটেনশান থাকে বলছেন অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তিযোগ মাধ্য যে অনর্থকে উপশম করবার জন্য আর সাক্ষাৎ অধ্যক্ষ যে বস্তু অধ্যক্ষজর ব্যাখ্যা কালকে করেছিলাম হ্যাঁতে ভক্তি যেন উৎপন্ন হয় এই জন্য লোকস্ব জানত বিদ্যাংশ চক্র সাতত সংহিতাম তেন এই সাতত্ব সংহিতা এই যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ এ আমাদের জগতে উদিত হলো সাতত্ব সংহিতা আর সেটা এমন তার তার সিনটম বলছেন তার লক্ষণ কী সেটা কী বলছেন যসাং বৈষ্ণ মানায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদে পুংশ শোকা শোক মোহ শোক মোহ ভয়াপহা বলছেন যশাং বৈশ্বর মহানায়াম এই যে শ্রীমৎ ভাগজী মহাপুরাণ সাতত্ব সংহিতা ব্যাসদেবজী মহাপুরা ব্যাসদেবজী মহারাজের মাধ্যমে আমাদের সামনে এলেন উদিত হলেন যশাং বৈশ্বর মহানায়ম যেটা শ্রবণ করলে পারে কি হবে কৃষ্ণে পরম পুরুষে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম সমস্ত কারণেরই পিছনে একটা করে কারণ থাকে বৈজ্ঞানিকরা যখন গবেষণা করে তখন গবেষণা করতে গিয়ে ফার্স্ট একটা কারণকে রিসার্চ করে এটা কেন হল কেন আমাদের বিজ্ঞানের মূল ভিত্তি হলো কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট এর দুটোর উপর বেশ করে বৈজ্ঞানিকরা এগো কার্য কারণ যেটা কার্যতে দেখা যাচ্ছে কারণে নিশ্চয়ই আছে কার্যতা দেখা যাচ্ছে কারণে নেই এটা হতেই পারে তাই কি না সেই জন্য বৈজ্ঞানিকরা একটা করে পয়েন্ট ধরেন সেটার পেছনে যান এটা কেন হলো এটার পেছনে কারণ কি এটা আচ্ছা এটা যে হলো এটার কারণ কি আবার পেছনে যান রিসার্চের এইটি পসিডিও গবেষণায় এইটি কি বল এটা কেন হলো এর পেছনে যাবে এই পেছনে যেতে যেতে তখন মূল রুট রুটকস্টটা যখন ব্যস্ত ইউরেকা আবিষ্কার হয়েছে কিন্তু আমাদের এইখানের বক্তব্য হল ব্রহ্মসংগীতা যেটা বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এটা সামান্য গবেষণার মতো নয় সনন্ত ব্রহ্মাণ্ডে যত কারণ আছে সেই কারণগুলোকে যদি ট্রেস আউট করে পিছনে যান একটা করে কারণ পেয়ে যাবেন তার আবার একটা কারণ পাবে তার আবার একটা কারণ পাবে কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবেন যেখানে গিয়ে ভোগ কাটা আর কোন কারণ নেই একমাত্র কৃষ্ণ বোঝা গেল কি সায়েন্সটা এই করে এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কজ প্রত্যেকটা কারণ তার পেছনে কারণ আছে সো এভরি অরিজিনাল কজ রুট কজ ইউ ক্যান ফাইন্ড করতে হবে সেই বিবেক দরকার সে সাধুসঙ্গ দরকার তা নাহলে খালি তর্কের দ্বারা হবে না মায়াবাদীরা তর্বে নেতি নেতি নেতি নেতি এটা নয় এটা নয় এটা একটাকে উদাহরণ দেবো আমি পেট ফেটে এবার হাসি হাসতে পেট ফাটা যাবে মানে বাইরের লোক কি করে এসব বলে দৈতে ভদ্র সব মনধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম একটা উদাহরণ দিই ভালো লাগবে খুব সেটা হচ্ছে কি গোয়ালন্দের যাজে উঠেছেন তখন বাংলাদেশ বলে হয়নি একই দেশ সেখানে এসেছিল সন্তকোষি মারা ছোটো বয়েস সেখানে উঠে বসেছেন জাহাজের মধ্যে স্টিমার সব নিজে নিজে টিকিট করে একটা জায়গায় বসেছেন সেখানে হয়েছে কি সেখানে হয়েছে কি একটা ডিম ওলা সে ডিম বিক্রি করার জন্য সে এসছে এসে বস্তো বস মহারাজের গায়ের কাছে মহারাজ বলি দুধ তারাপত আমি নাম করছি আর ডিমটা বিক্রি আমার গায়ে একটু কাপড়টা সরিয়ে নিয়েছে এই দেখো সাধু হয়েছে বেটা খাওয়ার সঙ্গে খাওয়ার সঙ্গে ধর্মের কি খাওয়ার সঙ্গে ধর্মের কি আজ খাওয়ার জায়গায় খাকা ধর্মের জায়গা ধর্ম ঠিকই তো জগতের লোক তো তাই বলবে এটা তো হাইটেন এখানে ক্যাঁকড়া এখানে বোয়াল মাছ ইলসি মাছ গু মু সব জাগলা অসুবিধে দেখি এটা তো হাইটেন সব যেতে পারে ব্যাং কচ্ছপ সব হাইটেন তো সন্তিমার তর্ক করেননি যেন ওদের দলবে বে দল ভারী তর্ক করে মরবো নাকি এটা সরে বসেছেন কি তদুও তথাপি সাধুর দোষ সবাই দেখেছ এ সাধু হয়েছে বেটা খাওয়ার সঙ্গে ধর্মের কী খাওয়ার জায়গায় ধর্মের জায়গায় ধর্ম একটু সরে বসছে এত ঘৃণা আমরা কি মানুষ নে নাকি আর তোরাই আমরা কি মানুষ হয়েছি না আমরা মানুষ নে অমানুষ একদম তারপর বড় ও বলছে বরঞ্চ এই এই এই সাধুগুলো ভালো এই সাধুগুলো ভালো শ্রীরামকৃষ্ণ মিশনে দেখো কত সুন্দর এরা তো করে না তাই কোনো দিন ঘৃণা করে না এটা ভালো কথা তারপরে একটা লোক একটা যে যে যে লোকটা বিক্রি করেছিল তার পাশের লোকটা এরকম কথা বলছিল যাই হোক এখন একটা লোক কী করেছে সেই ডিমগুলোকে কিনবে ঠিক করছে দরদান করছে যে লোকটা গালাগাল দিলে এতক্ষণ আর ডিমোলা তো পাশে বসেছে সরে বসেছে বলে পাশের লোকটা গালা ডিমোলা ডিমলা গালাগাল দেয়নি ডিমলার পাশের লোকটা এখন ডিমলা চিন্তা ডিমোলা বসে রয়েছে একটা লোক সে অন্য একটা লোক এটা দরদাম করলো এই ডিমগুলো সব একসঙ্গে নেবো কত দামে দিবি একসঙ্গে নিলে কত লটে নেব একবার বলে লটে নাও যা আমি এই দামের কমে আর দিতে পারব না একটু কম করে দেবে না কিছু তো শ্রীরামকৃষ্ণ মিশে মহারাজটা বলল তো কত দাম দে বলে এত দাম বোলো সব আমায় দিয়ে দে সব নিয়ে নিল যেই কিনে নিল যে লোকটা এক্ষুনি এই বৈষ্ণব সাধুরে গালাগাল দিচ্ছে আবার ওকে গালাগাল দিতে আরম্ভ করো বড় এক্ষুনি বলছিল বরঞ্চ এই এই শ্রীরামকৃষ্ণ এই ভালো এই সাধুগুলো এই বদমাস আর এখন আবার উল্টো হলো যে ডিমগুলো তো ও কিনতে পারলো না ও সব কিনে নিচ্ছে বেশি দাম দিয়ে দেখেছ এই সাধু সব কিনে নিল একটা ডিম আমাকে দিল না বাহ ভালো তাহলে তাহলে বিচারটা কি হলো জড়জগতের জড়জগতের লোকের এর আমি বিচার এই ভালো বলবে এই মন্দ বলবে তাদের ভালো তো মায়া এত মায়াগ্রস্ত তাদের ভালো বিচার তারা বুঝেই না কোনটা ভালো বলে কি হবে তাই যে সেখানে বলছেন এরা মজস্ব সব নানা রকম উদাহরণ হাসতে হাসতে পেট ফেলে যাবে যশাং বৈশ্রেয়মানায়ম কৃষ্ণের পরম পুরুষে যেটা সমন করলে কৃষ্ণ নামক পরম পুরুষে পরম ভক্তি উদিত হবে শ্রদ্ধা উৎপত্ত হবে যশাং বৈশ্রেয়মানম কৃষ্ণের পরম পুরুষে ভক্তির পুংসহ। शोक मोह भयया शोक मोह इत्यादि दूरीकरण जेबे ये एक बारे एत भक्ति उत्पन्न भक्त उत्पत्त पोसहा शोक मोह भय जीवन और कोाजे भगवत धर्म अनुशीलन करें तर जीवने को दिन शोकमोह थे कि जो था निश्चय से वास्तव जैगे शोने ना सेम पंडित हार्चने बोले एक उदाहरण सुंदर सुंदर सब सुन्द उदाहरण একটা ব্যক্তি খুব ভাগবত অ করে পড়ে পড়ে একটা সাধারণ সাধু ভাগবতের সুন্দর ব্যাখ্যা করছে সে পাঠ হওয়ার পরে বললো আপনি কি আপনার তো মনে হচ্ছে ভাগবতের অনুভব হয়ে গেছে আপনি কি করে এরকম করলেন এটা কি করে কী পড়েছেন আপনি বলে আমি আমাদের যে গুরুপাদ পদ্মা একটা সুন্দর তা ভাগবতের উপর সুন্দর লিখে দিয়েছেন বিভিন্ন রকম কোন কোন জায়গা কি কি মানে কীরকম হয় সেই আনুগত্য আমি ওটাকে অনুসরণ করেছি ভাগবতের কোন কোন টিকা আপনি পড়েছি কিচ্ছু পরেনি হ্যাঁ পরেননি কিন্তু এত সুন্দর আপনি ব্যাখ্যা করলেন বলে আপনি কি করেছেন বলে আমি তো চার সারা জীবন ভাগবত পড়ে গেলাম ভাগবতের সব টিকা ফিকা পড়েছি কিন্তু আমার তো কোনো অনুভব হলো না কি কারণ বলুন দেখি তো তখন জিজ্ঞাসা করছেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি সত্যি কথা বলুন তো আপনি যেদিন থেকে ভাগবত পড়তে আরম্ভ করেছি সেদিন আপনার বিচার কি ছিল সত্যি করে বলবেন বলে আমার বিচার ছিল আমি পড়ছি বড় পণ্ডিত হবো বিরাট লেকচার দেব ব্যাস আপনি যেটা চেয়েছেন আপনি পেয়ে গেছেন আপনি বড় বড়ো লেকচার দিতে পারেন আপনি পেয়েছেন কি না ভাগবত হচ্ছে যা চেয়েছেন আপনি তা পেয়েছেন আর আমি যা চেয়েছি আমি তা পেয়েছি আমি চেয়েছি অনুভব ভাগবত বিশেষ কিছু জানি না ভগ গুরু বৈষ্ণব কৃপা করে যা দিয়েছেন গুরুদেব বলে দিয়েছেন এভাবে করবে তো আমি পেয়েছি আমি সামান্য এই সামান্য জিনিস পরে গুরুদেবের আপনার এরকম হয়ে গেছে ভক্তি বলে আমি পেয়ে গেছি पहले आपनी जा चेन भागवत आप तेज़र जा चेजी भागवत तेज अर्थात जे जा चाय भगवत तई दे जदि केवल शुष्क पांडित्य चाहिए अनुभव चाय यम उदाहरण आ गौरशोर दास बाबाजी महाराज का श्रील विमला प्रसाद सरस्वती प्रभुपात गेदिन सकाल बेला বাবাজিমা বঞ্চনা করতেন সবাইকে কিন্তু তাকে বঞ্চনা করতেন না আমার প্রভু এসছেন আমার প্রভু এসছেন বসুন বস। নিজে শিষ্য না গুরু বোঝা যায় না নিজে শিষ্য না গুরু বোঝা যায় না আমার প্রভু এসছেন বসুন বসুন আরাম করে বসিয়েছেন আচ্ছা আমার প্রভু শ্রীবাদ ভাগবতী মহাপুরাণে একটা শ্লোক আমাকে শোনান্ত দেখি প্রহুপাদ একটা শ্লোক বলেছেন শ্লোকটা শোনার পর বলছেন প্রভু এই শ্লোকের একটা ব্যাখ্যা একটু শোনান্ত দেখি খুব ভালো লাগবে শুনতে বহুপাত তখন ব্যাখ্যা করেছেন গুরুদেবের সম্মুখে ব্যাখ্যা করার পর অপূর্ব বাহ বাহ খুব সুন্দর ব্যাখ্যা হল আচ্ছা আমার প্রভু এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হতো কেমন হতো বলে গৌরকিশোর বাবা নিজে ব্যাখ্যা করতে আরম্ভ পৌপাদের মাথায় হাত বলছেন ইনি নাকি কোনো সংস্কৃত পড়েননি ভাগবত পড়েননি এই শ্লোকের এই ব্যাখ্যা কোথা থেকে তিনি পেলেন অভিনব ব্যাখ্যা এই শ্লোকের যে ব্যাখ্যা করলেন কোনো পণ্ডিতের ক্ষমতা নেই এরকম ব্যাখ্যা করেন কোথা থেকে পেলেন ये की बोले कृपा भागवत जी कृष्ण बस्तु जार ओपर कृपा करबें ता अर्थर उद्गम है तारी पंडित तो बोले को सम्भव नई सब महापुरुष आचरण थे शिक्षा ग्रहण करी जे मध्य जन कोकम स्पर्धा ना आगवत ने खेला विभिन्न रकम टोजगार अने के साधु साधु साधु ने रोजगार कर साधु के लिए बीजनेस आरम्भ कर दिल গুরুদেবকে নিয়ে বৈষ্ণবকে নিয়ে এগুলোই এগুলো একদম নিষেধ এগুলো কখনই করা উচিত নয় তাহলে পাশণ্ডতা প্রাপ্ত হয় সেই বলছেন যে যসাং বৈশুয়ম আনয় কৃষ্ণে পরমপুরুষে ভক্তিরুৎপতে পুংস শোক মোহ ভয়াপ সসংহি ভাগবতী কৃত্যানুক্রম চাৎমজ সুকম অধ্যপয়ামাশ নিবৃত্তি নিতরম মুনিম সুখ মুনিকে ইনি এটা ধীরে ধীরে ক্রম অনুযায়ী এসব নিদের আত্মজ বলে লোকে জানে ব্যাসাত্মজ কিন্তু ব্যাসদেবজিকে সেটাও পরিচয় আমরা জানি আর সুখে সুখ কি নন্দনন্দন কৃষ্ণত্ব সুখ স্বয়ম নন্দনং কৃষ্ণই সুখরূপে এসছে তার এখানে এইসব কথাতে তো আমাদের কিছু যা আমরা তো বুঝতে পারি যে আত্মজ বলতে নিজে ছেলেকে ভালোটা রসগোল্লাটা নিজের ছেলেকেই দিল নাকি লোকে বলতে পারে তো বাহ ভালো তো ব্যাসদেবজি গোস্বামী ঋগবেদ দিল পৈলা কাকে পৈলান ঋষিকে একে অথর্ব দিল একে বিভিন্ন ভাগ করে আর নিজে ছেলেটাকে বেশ রসগোল্লাটা খাই দিল বলতে পারে বদনাম সেই জন্য ব্যাসদেব গোস্বামী চিন্তিত হয়ে পড়েছিলেন বলে আমি যদি এখন এইটা দিই তাহলে লোকে বদনাম দেবে নিজের ছেলেকে ভালোটা দিল সেই জন্য সুখদেব গোস পুরান আছে এখানে নেই ভাগবতে তো সার কথা যে সুখদেবকে পাঠানো হয়েছিল কোথায় বলে কার কাছে ওই যে জনকরাজের কাছে রাজ পরীক্ষা করে এমন এমনভাবে পরীক্ষা করেছিলেন তখন একবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল এই হচ্ছে সবচেয়ে মহা একেবারে সাধু এর সোনার পাত্রতা আছে এগুলো সব পুরাণান্তরে আছে বর্ণনা আমি এগুলো সব তুলবো না আর সুকম অধ্যপায়াম আস নিবৃত্ত নিতরম মুনিম যিনি নিতরম অভিক্নম নিতরম মানে হচ্ছে অভিক্নম মানে কন্টিনিউ মানে যেখানে বলে কোনো ছেদ নেই নিরবচ্ছিন্নভাবে যিনি নিবৃত্ত মার্গের প্রতীক যাকে কোনো বিষয়ে কোনো জন্মে স্পর্শ করতে পারে। জন্মাবার পর থেকে তাকে বিষয় পেটের ভেতরেও বিষয় স্পর্শ করেনি আর জন্মাবার পরেও তিনি মাকে আমার মাটাকে এটাও ফিরে দেখেনি আমার মাটায় যে জন্ম দিলে খুনি মাটাকে ১৬ বছর বয়সে আবির্ভাব বলেন সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে যায় মাকে ঘুরেও দেখেনি তাহলে সেই ব্যক্তিকে আজন্মকাল কোনো বিষয় স্পর্শ করেনি তাহলে এর বড় বড়ো ভাগবত ভাগবতের রস রাখবার যে পাত্রতা আর কোথায় ভালো পাবো হবে খালি খালি ওকে অ্যাট্রাকশন করে আনতে হবে কেন তার ব্রহ্মজ্ঞান রয়েছে ওটাকে ঘুরিয়ে ওটা অনায়াসে করা যায় ওটাকে আকর্ষণ করে সুখমণিকে কিভাবে নিয়ে আসা হয়েছিল সেটা বলে আজকে আমি শেষ করব আজকে বেশি বাড়াবো না সেখানে সুদেব গোস্বামী বলছেন সনক বললেন আরে আমরা তো জানি ও তো নিবৃত্ত নিতরম तुम्हें अपनी तो एक ही बहुत विषय को स्पर्श ही करें बेपारे नहीं तो से आरकार एक संहिता कस्यम एता आत्मा रामस् सम हवई निवृत्त नितर सर्वत्रोपेक्षक सर्वत्र उपेक्षा जिन्हें करें क्योंकि जोड़ान ना कश्यवा कारण বৃহতিম এতম আত্মারাম সমাভ্যাসাত এত বড় একটা তার ধৈর্য অতি কেন কেন অভ্যাস করলেন সেটা বলতে গিয়ে সুতামী বলছে আমরা এইসব শ্লোক বিভিন্ন বিদ্যৎ সমাজ ব্যাখ্যা কর ব্যাখ্যা করতে হয় গুরু গোষ্ণাম আজ্ঞাতে আত্মারামগ্রন্থায় পিও ক্রমে করবন্তি অহেতু কিং ভক্তি ইত্তম ভূত গুণ হরি ভগবান হরির মধ্যে এমন অনন্ত গুণাবলী আছে আতমা রাম তাকে পর্যন্ত ট্রেনে খিছে নিজের চরণের সৌন্দর্যে আকর্ষণ করে নেন ভগবানের সৌন্দর্য এমন ভগবান লিলা ভগবানের গুণাবলী এমন যেটা আত্মারামকেও একেবারে খিঁচে নিয়ে চলে আসবে পারবেন সেটি হয়েছিল এটি হয়েছিল সেটা আমি দুটো কথা বলে শেষ করব হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদ্রায়ণিহি अधगमद अक्षायणम नित्यम विष्णु जनप्रिय विराट संहिताभ्यासें हर गुणाक्षिप्त मतर भगवान वदरणी सुक्मणि भगवान गुणावल हर गुणे आकर्षण कर सम्बन्धे एक छोट कथा शेष करब से कि ना बोल ব্যাসদেব গোস্বামী যখন দেখলেন ছেলেকে ফেরানো গেল না তখন তিনি চিন্তাতুর হয়ে পড়লেন তখন তার মধ্যে একটা চিন্তা এলো আত্মারামস মনেও নির্গন্থা অপিউরুক আচ্ছা তালে এই আত্মারাম যে আমার ছেলেটা তাকে আমার টেনে আনতে হবে কি করে আনবো বলে এক কাজ করলো নিজের শিষ্য তাকে শিখিয়ে দিল বলে যা ওই যেখানে ও গেছে ও ব্রহ্মের ধ্যান করছে চোখ বুঝে কিছু করবি না ওকে গিয়ে ওখানে গাছ কাটার নাম করে যাবি গিয়ে গাছ কাটার অভিনয় করবি আর সুর করে ভাগবতের দুটো শ্লোক শিখিয়ে দিয়েছেন ওটা বলবি ভগবানের গুণ আর ভগবানের করুণা দুটোর প্রকাশ সংক্রান্ত দুটো শ্লোক বেশ কয়েকটা দুটোর কথাই বলছি এটা শিখিয়ে দিলে বলে কিচ্ছু বলতে হবে না খালি এটাও বললেই দেখবে ও চলে আসবে এই দুটো শ্লোক শিখিয়ে দিলেন এবং সেখানে গিয়েই যখন সে গাছ কাটতে কাটতে ওই দুটো শ্লোকের উচ্চারণ করেছিল সঙ্গে সঙ্গে সুকমণি কি পাগলের মতো চোখটা খুলে ফেলে দেখাচ্ছে কে কে কোথা থেকে আসছে তখন সেখানে পাগলের মধ্যে গিয়ে বলছে আর কিছু বলো আর কিছু বলো আরও কিছু শোনাও মহাপ্রভু বলছেন তৃষ্ণায় কান মড়ে গেল স্বরূপ কিছু বলো কান বলো বলো বলে প্রভু পাতে কান বলো বলো বলে প্রভু পাতে কান রথযাত্রা স্বরূপ কিছু বলো কিছু বলো কান্তি মরে গেল হ্যাঁ বরহ পি নট বর বপু কর্ণ করি সময় রন্ধান বেণ রুদয় প্রবিশ গীত কীর্ছা কালপতর্শে বাসিন্দে ভাবছ পথিঙ্গ পাবন ভবিষ্ণভ্যো নম